ওসামা রদেলাহ হতে বর্ণিত যে নাবি সাল্লাইসাল্লাম বলেছেন আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখতে পেলাম যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশই গরিব মিসকিন অথচ ধনবানগণ আটকা পড়ে আছে অন্যদিকে জাহান্নামীদের জাহান নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে আমি জাহান্নামের প্রবেশ দ্বারে দাঁড়ালাম এবং দেখলাম যে অধিকাংশই নারী